কলেজ থেকে বেরিয়ে এলাম বেরিয়ে আসার পর দেখলাম থিয়েটারের খুব শখ অতএব একটা ক্লাব হোধ আমাদের বাড়িতেই হলো জাতীয় নাট্য পরিষদ বলে সেখানে কিছু কিছু নাটক আমরা করতাম সবাই মিলেও করতাম আলাদাও করতাম কোনো ভ্যারাইটিস করতাম তাতে এই এখন যিনি হিন্দিতে অসীত সেন ডিরেক্টর হয়েছেন অভিনেতা হয়েছেন তিনি তখন কলকাতায় ছিলেন উনি হিন্দিতেও আমাদের সঙ্গে কোনো নাটক করেছেন তারপরেতে আমাদের উৎপল ইংরেজিতে জুলিয়ার সিজার করেছে এইরকম সব করতাম নিজেরাও কিছু নাটক লিখতাম করতাম এরকম সব হতে লাগলো কিন্তু আমার ওই খালি মনে হতে লাগলো যে সাইন্টিফিক্যালি থিয়েটারটাকে একটু শিখতে হবে একটু জানতে হবে কি করা যায় এখানে কোনো ব্যবস্থা ছিল না আমি যেতাম শিশুবাবুর কাছে গেছি অনুবাবুর কাছে গেছি সকলেই এটা ওটা বড় বলেন কিন্তু ঠিক প্রপারলি কোন দিক দিয়ে কি মেথডে গেলে জিনিসটাকে শেখা যায় এটা আমার কোনো রকম আমি এখানে সুবিধে করতে আমি পারলাম না তা এই সময় আমার মনে হলো যে আমি বাইরে তাহলে গিয়ে আবার চেষ্টা করে দেখি কি হয় এবং আমি নাইনটিন ফিফটি ওয়ানতে আমি লন্ডনে চলে গেলাম এবং লন্ডনে গিয়ে আপনার ইন্ডিয়া অফিসে যখন বললাম যে আমি নাটক নিয়ে পড়াশোনা করতে চাই তখন তারা বললো এ পর্যন্ত কেউ আমাদের কাছে নাটক নিয়ে পড়তে আসে বলতে গেলে আমাকে খুঁজে খুঁজে খুঁজে আমি রাডা ওল্ডিজ ব্রিটিশ ডাবা লিগ এইসব ঘুরেছি এরপরে ভর্তি হলাম সেখানে প্লে প্রশন এবং কৃষ্ণ মেনন উনি মারা গেছেন উনি তখন লন্ডনার ছিলেন কৃষ্ণ মেনন অত্যন্ত ভদ্র খুব এই লোক তা উনি আমাকে একটা ইন্টারভিউ দিলেন দিয়ে কথা টোয়া বলে উনি বললেন যে আমি কি হেল্প তোমায় করতে পারি আমি জানি না তবে আমি ইন্ডিয়া লিগে একটা লেকচারের ব্যবস্থা করতে পারি অন ইন্ডিয়ান থিয়েটার এবং আমি কিছু থিয়েটারের লোকজনকে ডেকে নেব তা সেখানে তুমি একটা লেকচার দাও ইফ ইউ ক্যান ইমপ্রেস দ্যাম পসিবলি সামভারি মে ইন্টারেস্টেড ইন ইউ তো উনি এটা করে দিয়েছিলেন অ্যান্ড আমি প্রায় ঘন্টার মতো একটা টক উইথ ডেমনস্ট্রেশন দিয়েছিলাম সেই সময় ওখানে এই দুটো নাটক করবে ওরা এখন তারাও এসেছিল ওইখানে ওই বক্তৃতা তখন তারা আমাকে বললো যে তুমি এই নাটক দুটো কি ডিরেকশন করবে যদি আপনার সার্টিফিকেট না থাকে ব্রিটিশ সার্টিফিকেট না থাকে ওরা কিন্তু কাজ করবে না এবং এর আগে যারা যারা ওখানে প্রোডাকশন করেছিলেন প্রমোধেশ বড় আবার তাদের কিন্তু ওই ইন্ডিয়ান কাস্ট নিয়ে করতে হয়েছিল ইউরোপিয়ান কাস্ট তাদের কাজ করে এবং সেসব বলতে গেলে সে বহু ঘটনা বহু কথার ব্যাপারে সে যায় তার ওরা রাজি হলো এবং সেই দুটো নাটক দেখা হতে লাগলো একদিন এলেন্স চিনতে পারিনি আমি উনি যাওয়ার সময় মাথায় টুপি এটা বললেন যে ভারতীয় নাটক বলে আমি দেখতে এলাম তা ভারতের সঙ্গে আমার খুব ভালো রিলেশন মুক্ত মুখ এসব কার্ড দিয়ে চলে গেলেন তারপরে বহু বহু লোকের সঙ্গে মজা করে দিয়েছিল তারপরে আমি ইউরোপ টু ইউরোপ যাই বাই করে এবং এই সময় আমার জন ফার্নান্ডের সঙ্গে আলাপ হয় জানেন তো যে বিরাট পরিচালক অসম্ভব না আমার তখন এবং লাভ অফ দ্য ফোর কলোনাল তখন চলছে বিরাট মানে রোজ হাউস ফুল হাউসফুল দেখতে গেলাম ভাল লাগল না তখন মার্শিন ব্রাউন আমাকে বললেন যে তুমি ওর আঙ্কল ভানিয়া হচ্ছে আর্ট থিয়েটারে সেটা গিয়ে দাও সেটা গিয়ে দেখলাম এবং সেখানেও সেই অবস্থা বোধ হয় সিট তার মধ্যে বোধ হয় পঞ্চাশটি লোক তো সে নাটক দেখে তো আমি অভিভূত হলাম তখন আমি বললাম যে তো বলে জানো আমি রোজ এসে বসে দেখি নাটকটা এভরিডে এত ভালো লাগে জন ফার্নার ছিলেন ডাইরেক্টার এবং বিখ্যাত ডাইক্টর ওরা বই ডিরেকশনের উপর বই আছে প্রোডাকশনের উপর বই আছে অনেকগুলো এর ব্যাপার আছে তা ওই দেখে লাভ অব দ্য ফোল কলার্স নয় তার রামকাল ভানিয়ে এত ফেলার মতো তখন উনি আমাকে বলেন যে ইয়াং ম্যান এই একটা জিনিস জেনের উপর যে তোমায় যদি থিয়েটার লাইনে থাকতে হয় একটা হবে ফর ইয়ার প্রেডেন্ট বাটার আর একটা হচ্ছে যে নাটক ফর ইউর লাভ আমার এই আঙ্কাল রোজ এই নাটক দেখি ওটা আমি করে দিচ্ছি এবং আমি সারা জীবনই জনারের কথাটা আমি অত্যন্ত রকমভাবে বিশ্বাস করি এবং আমার নিশ্চয়ই আপনার মনে আছে যেদিন আপনাদের সব প্রসস্তি দেয়া হলো সেদিনও আমি এই কথাই উল্লেখ করেছিলাম সামানন্দ একটু চোটেও বুঝছিল বোধহয় কিন্তু আমি সেই বিশ্বাস করি যে সিরিয়াস বই হয়ে যাচ্ছে খুবই ভালো হয়ে যাচ্ছে লোকে নিচ্ছে না কিন্তু মানে আলাদা আলাদা নাটক একটু একটু করে রাখলে তখন গ্রুপটা সহজভাবে চলতে পারে তারপর আপনি ওখান থেকে ওখান থেকে আমি ফিরলাম ফিরে আসার পর আমি ওইখানে সব দেখলাম ছোট ছোট থিয়েটার আর্টস থিয়েটার বলুন লার্নিং থিয়েটার বলুন তো ছোট ছোটো থিয়েটার কোনোটা একশোটা সিট কোনোটা দুশো কোনোটা দেড়শো সিটের থিয়েটার তখন থেকে আমার মনে হতে থাকে যে আমরা এখানে এইরকম একটা যদি কিছু করতে পারি তাহলে রেগুলার প্রোডাকশান করলে অভিনয়টা ইম্প্রুভ করবে এটি আমার মাথাতে ছিল এবং খুব লাকিলি সেই সময় আমার নিজেরই বাড়ির নিচের অংশটা সেটা উঠে গেল তখন আমি এইটাকে নিয়ে আমার বন্ধু বান্ধবদের সহযোগিতায় তার মধ্যে সাহায্য করেছিলেন আপনারাও ছিলেন সিংজিও ছিলেন সকলেরই বছর নাইনটিন ফিফটি ফাইভ করা হয়েছিল তা সেই সময়ে আমার প্রথম শম্ভুবাবুর পরিচয় তার আগে সম্ভব নাটক আমি দেখেছি সম্ভব দলে ঢুকবার আমি চেষ্টা করেছি কোনো সুযোগ আমি পাইনি কারণ এক নম্বর চৌরঙ্গী থাকুমদারের বাড়ি মজুমদার করা যায় কিন্তু যে কোনো কারণেই হোক কখনো সুযোগ আমার কিছু পাইনি সেই ফার্স্ট ওনার সঙ্গে আমার যোগাযোগটা বড় মজায় আমরা এখানে সবে হল তৈরি হচ্ছে আমরা সব বসে আছি উমুক্ত উনি ঢুকলেন এলেন এসে বলে আমার নাম শম্ভুম তো অনেক রাত্রি হয়ে গেল নটা নটা বেজে গেছে সাড়ে নটা তখন বললাম যে তাহলে চলুন উপরে গিয়ে বসি নি বন্ধ করে দিয়ে উপরে যাই আবার উপরে গেলাম উপরে গিয়ে আবার কথা হতে হতে হতে হতে এবং যখন লাস্টে চলে যাচ্ছেন তখন এটা খুব দরকারি দামি কথা বলেছিলেন বলেছিলেন যে আমি শুনেছিলাম যে আপনি বড় ছেলে শখের জন্যে কি থিয়েটার থিয়েটার কি একটা করবেন একটা আজকে আপনার সঙ্গে কথা বলে মনে হল যে না আপনি একটা খুব সিরিয়াস লোক নাটকে এটি বাংলা নাটকে খুব উপকার এবং সেই রিলেশনটা ওনার সঙ্গে আমার এখনো পর্যন্ত অদ্ভুতভাবে রয়ে গেছে অনেকের সঙ্গেই শম্ভুবাবুর হয়তো সেই সম্পর্কটা নেই কিন্তু আমার সঙ্গে সেটা এখনো পর্যন্ত খুবই একটা বৃদ্ধতা সম্পর্ক এবং যখন আমরা এ করি ফেস্টিভ্যাল অফিস করি তখন একবার খুব লোকসান হয়েছিল এবং শম্ভুবাবু সে কথা জানতে পারে যে আমি টাকা দিতে গিয়েছি কিন্তু নিয়ে। না আপনার টাকা লোকসান হয়েছে আমি কেন টাকা এই ধরনের একটা রিলেশান বহুরূপীর সঙ্গে সমুব সঙ্গে ব্যক্তিগতভাবে এবং ওনার পরিবারের সঙ্গেও একটা গড়ে উঠেছিল খুবই কথা এবং সেটা সুযোগও হয়েছিল এই থিয়েটার সেন্টারের মাধ্যমেই নানা দলকে নিয়ে আসতাম বলে সকল দলের সঙ্গে আমার একটা বন্ধুত্ব পরিচয় 50-50 परवर्ती दुत राष्ट्र लिखी तक बस मजार कारण যখন এতে হচ্ছে আমাদের স্টেটস্যানে একটা এরকম ধরনের একটা লিখে একটা প্রচন্ড গালাগালি এবং গালাগালি ভাবে ব্যক্তিগত আমার সম্বন্ধে প্রচন্ড ভাবে একটা গালাগাল করল এবং তার আবার ওখানে নিহার রঞ্জন রায় যারা উপস্থিত ছিলেন আপনি তো লেখাচ্ছেন তো আপনি শুরু হলো তখন আমি ঠিক সেই সময় বোধহয়ের সময় আমি ধৃতরাষ্ট্র নাটকরাষ্ট্র নাটক লেখার পর মানে তার পরের দিন আমার ফোন করলেন করে বললেন আমার খুব ভালো লেগেছিল নাটকটা এবং উনি একটা লিখে দিয়েছিলেন ওই নাটকটা তা আমি তোবার ভাল ভাবলাম যে আমি যদি আবার নাটকটা করি আর ওই সত্যচারের দুটো আবার সেটা লিখেছে কিন্তু ধনঞ্জয় খুব। তখন আমি ওকে ফোন করলাম আমি তখন আপনার জন্য এই নামটাকে আমি খুব হাসছে খুব হাসি নামও করা যায়নি তখন মুখোশের নামে করতে হতো নামে করা সম্ভব ছিল না সেটাতে মুখোশের নামে হতো তারপরে রুপলী চাঁদ रूपल अनुबाद এটা এবং তরুণ পেপারে ওরা বেরিয়েছিল ছাপাতে বেরিয়েছিল আপনি যখন রিয়ার্সালে আসতেন তখন ওইটা থেকেই আমরা তারপরেতে রুপলি চাঁদ করি এবং সেটা একটা খুব ইউনিক ফেস্টিভ্যাল হয়েছিল যাতে আপনার বহুরূপির পুতুল খেলা ছিল উৎপলের ফার্স্ট পারফরমেন্স ছিল নিচের মোহর আর আমাদের ছিল রুপলি চাঁদ এবং আরো অন্যান্য ছিল আপনাদের নাটক ছিল আরও অন্যান্য সব নাটক ছিল এবং দশ টাকা করে দেখানো সব কোনো নাটক এবং সেটা একটা দারুন ব্যাপার হয়েছিল মানে এত ভালো ভালো নাটক ওই একটা পাওয়া এটা কোনটা বোধ হয় এবং তাতে আমরা সব ভালো ভালো লড়তে পেয়েছি মানে প্রথম জাজমেন্টটা হয়তো কেউ কেউ করে দেখে করে দিতেন প্রফুল্ল রায় ছিলেন আগে ডাইরেক্টর তিনি আসতেন সুশীল মজুমদার আসতেন কিন্তু ফাইনালটা ফাইনালটা করতেন আমাদের সমুব বার বার আসতেন চেয়ারম্যান থাকতেন আমাদের অহিন্দ্র চৌধুরী বসা এবং খুব ভালো জাজমেন্ট ওটো মানে ইউনেনিমাস জাজমেন্ট প্রথম যে কবছর হয়েছিল এটা হচ্ছে ওয়ান কম্পিটিশন ওই সময় খুব ভালো প্রোডাকশন সেইখানে এই নিউ এম্পায় রক্ত করবি ছিল বহুরূপী প্রোডাকশন ছিল রক্ত করবি দায়ে হাট 1967 এই মামাওয়ারের কা 1958 যেটা বলছি টাইতে আপনার পুতুল খেলা বহুরূপী এসেছে মামাওয়ারের কা কাকা কাড়াইল কার এরা খেলা ইনি শের মোহন রূপলিচাঁদ ওয়েন ইউনিভার্সিটি গো পড়া করেছিলেন ওই এডিকাস সিলেক্ট এডিকাস স্মলস্ট এবং বহু দল এক এক সময় ষাটটা দল সত্তরটা দল করেছে এবং বেশ কিছু ভালো পেয়েছি না তার মধ্যে থেকে তখন বাদল সরকারকে পেয়েছি এই ওয়ান্লো কম্পিটিশন থেকে এইখানে এসছে ওনার ছিল যেটা এখানে এরকম বহু নাট্যকার তৈরি হয়েছে অভিনেতাও ঠিক সেইভাবে তৈরি হয়েছে পরবর্তীকালে নতুন অ্যাক্টিভিটিসের মধ্যে হচ্ছে ড্রামা স্কুল এটাও আমরা নাইনটিন সিক্সটি থেকে শুরু করেছিলাম এবং তখন লিটারেচার বা সাহিত্য দিকে পড়াতেন ডক্টর আশুতোষ ভট্টাচার্য তারপর হচ্ছে তাপস সেন লাইটিং নিতেন খালেদ চৌধুরী তখন সেট নিয়ে এই এইরকম করে আমরা মানে উইদাউট মানে কারুর কোনো সাহায্য না পেয়ে আমরা চালিয়ে গেছি যে মধ্যে যারা বন্ধ হলো মানে প্রথমত নিজের বয়স হয়ে যাওয়ার একটা ব্যাপার আর সব জায়গাতেই যা হয় যে ফলো করার মতো লোকের যেটা সেভাবে গ্রুপে চালিয়েছেন কখনোই একটা ভীষণ কিছু মানে জোর করে বাড়িয়ে তুললে যখন আপনি লোকের উপর ডিপেন্ডেন্ট করবেন করেননি তাহলে সেটা তো ছিল অনেকদিনটা সেখানে আপনি ফেল করবেন এখন আর ওই সারাদিন ওখানে এ করে আবার এখানে ইভিনিং এ করবো সেটাও একটা ডিফিকাল্ট ব্যাপার তারপরে তে এই কন্টিনিউ একটা শেডিং একটা এমন ভীতির ব্যাপার হয়ে রয়েছে যে ইভিনিং এ কিছু করবো মানে কোনো মানে ইভেন রিহার্সালিহার্স রোববার সকাল কি একটা দুপুর ছাড়া এই নানা এ হয়ে গেল তারপরেতে যে বললাম যে একটা এমনই আমার পরেই যারা তারা একেবারেই ইয়াংস্টার মানে মোস্টলি দেবরাজের বন্ধু যারা তারাই মানে থিয়েটার সেন্টারে এখন যারা মেইনলি অ্যাক্টিভিটি করছে তারা একেবারে ওই এটা মাঝখানের গ্রুপটা নেই বললেই হয় এবং আমাদের যারা কন্টেম্পোর কারণ আমরা সারা সন্ধ্যে বসে থাকতাম এখন দ্য ইয়াং জেনারেশনের তো সেটা নেই তাদের আজ এখানে অমুকটা কাল ওখানে এই সকালবেলা দেবরাজ বেরিয়ে চলে গেল কোথায় একটা একটা বেঁধে বসে থাকার ব্যাপার যেটা ছিল সেটা আমার পক্ষেও ঠিক সেইটি ছিল এবং উৎপল প্রসঙ্গেও একটা কথা যেটা আমি বলে রেখে দিতে চাই বিকজ আপনারা রেকর্ড করছেন বলে যে উৎপল যেটা আগেও বলেছি যে ও সব সময় নাটক করত বাংলা নাটক কখনো করত না ও যখন মাইকেল মধুসূদন মধুবসের ফিল্মে অভিনয় করল আমি সেই অভিনয় দেখতে গিয়েছিলাম দেখে আমার ভালো লাগলো তা আমি ওকে চিঠি লিখেছিলাম তাতে আমি যে দেখো তোমার অভিনয় আমার ভালো লাগেনি ওটা বার্তা আমার ভালো লাগে কিন্তু এই যে বাংলায় তুমি অভিনয় করলে এবং এই মাইকেল যেরকম বুঝেছিলেন ইংরেজিতে করে কিছু হবে না এবং আলটিমেটলি তিনি বাংলায় করেছিলেন তুমি যদি সত্যি সত্যি বাংলাতেই করো আমি নিশ্চয়ই মনে করি যে বাংলা নাট্য জগৎ একটা খুব বিশেষ বিশেষভাবে উপকৃত হবে ও আমার চিঠির জবাব দেয়নি কারণ সেই চিঠি জবাব আমার কাছে নেই আমি ও একটা নাটক করতে যাচ্ছি ঠিক সেই সময় উৎপল আছে এবং উৎপল বললো লেখা এবং তখন থেকে ওই বাংলাতে প্রোডাকশান শুরু করলো আর মানে একটা চেঞ্জ ওর একটা সেই সময় থেকে এলো এবং আলটিমেটলি তারপরেতে ওর সঙ্গে এলো এবং ওর সঙ্গেও আমার রিলেশানটা খুবই খুবই ক্লোজ রিলেশন রয়ে গেছে এখনো পর্যন্ত সব ব্যাপারে যখনই যা হয় যেদিন আমার থিয়েটার পুয়ে ও টেলিফোন করলো। করে বললো আমার মিনার বা আছে তুমি চলে এসো মিনারভা তোমার দরকার থাকলে এই দুইটা খুব কর্ডিয়াল রিলেশন আমাদের বরাবরই থেকে গেছে মানে রাজনৈতিক মত যাই হোক না হোক প্রশ্ন কিছু আসেনি বাট অ্যাজ এ ফ্রেন্ড অ্যান্ড অ্যাজ এ থিয়েটার লাভার আমরা খুবই ক্লোজ কাজ করে গেছি এবং সেটাও একটা জিনিস যেটা আজকাল আমি দেখি যে ডিফারেন্ট গ্রুপের মধ্যে উইচ ইজ মিসিং যেটা আমাদের সময় একেবারেই ছিল না আমি একটা ইনস্ট্যান্স দিচ্ছি একবার পাঠ করতে যাচ্ছি আমরা এতে রুপলি চালে তাতে একটি শিল্পী খুব অসুস্থ হয়ে পড়লো এবং আমাদের হাতে সেরম আগকেও ছিল না তাকে রিপ্লেস করা আমি বহুরূপীকে টেলিফোন করলাম যে তখন ওদের নির্মল বলে একটি ছেলে ওখানে পাঠ করতো সে ছেড়ে দিয়েছে সে এখন এটা হ্যাঁ একটা এতে পাঠ সে আমি এই নির্মল করে সেক্রেটারি ছিল কিছু ছিল আমি ওকে ফোন করে করলাম করে করে বললাম যে বহুরূপী থেকে কাউ পাওয়া যেতে পারে খুব শর্ট নোটিসে একটু তৈরি আর্টিস্ট না হলে তো পারবো না যদি করছে এবং বহুরূপী রিলিজ করে দিল নির্মলকে নির্মল এলো এসে ফেব্রুয়ারি করে দিয়ে সে চলে গেল মানে দিস শর্ট অফ আন্ডারস্ট্যান্ডিং আমাদের একটা ছিলই বরাবর যে একে একে বলা বললি সেটা শোনা এবং করা এটার একটা ইয়ে ছিল এবং রেসপেক্ট যেটা ধরুন সমুব প্রতি যে রেসপেক্ট সেটা একটা সবসময়ই আমাদের সে রেসপেক্ট করেই আমরা কাজ করছি আমরা কখনো তাকে করে কাজ করবো বা মুক্তমুখ সেটা এ নয় এবং দো কন্ট্রোভার্সিয়াল কিন্তু ইভিন্দি আমাদের সিদ্ধার্থ শঙ্কর যখন এখানকার মুখ্যমন্ত্রী তিনি একদিন ডেকে পাঠিয়েছিলেন ন্যাশনাল থিয়েটারের ব্যাপারে এবং তিনি আমাকে বললেন যে তারা করবে তাহলে পারবে না পারবে না কেউ কারুর কথা শোনে না এবং যখন আমি উৎপলের সঙ্গে কথা বলেছি উৎপল আমাকে পরিষ্কার করেছে কেন করবো আমি নিশ্চয়ই যদি রুদ্র মনোজ তো আমার এখন ইউনিভার্সিটিতেই রয়েছে বা আরো আরো আরো প্রত্যেকের সঙ্গে কালকেই বিভাষ এসেছিল সকলের সঙ্গে আমি একটা রিলেশন মেনটেন করে গেছি থ্রু আউট করে কারোর বিরোধটা প্রতিবাজী যেরকম ধরুন বললো যে আমি বলব না সব নাটক আমার দেখা সম্ভব হয় কারণ বউ অনেকেই নেবন্ধ করে যা আমি যেতে পারি সেটা নয় কিন্তু যদি শুনি বা কোথাও একটা পড়ি যে নাটকটা ভালো হয়েছে মেক ইট এ পয়েন্ট টু গো একটা টিকিট কেটে আমি চট করে গিয়ে সেই নাটকটা দেখে আসি এখনো পর্যন্ত আমি সেটাকে বলি কিন্তু আশ্চর্য হয়ে যায় এই আমার সে তারা আমরা তরিয়ার সালে ব্যস্ত আছি অমুকের তমুক আছি আরে গিয়ে দেখে এসো অন্যরা কি করছে সেটা দেখো এটা না দেখলে পরে কী রকম এটা এবং তারপরে আগে করেছি এক মুখো আকাশ তারপরে আমি রঙিনী বলে বিশ্ব রূপা যখন পাই তারপরে করি আমি তারপরে করি মুখোশের আড়ালে এই পাঁচটা প্রথম দিকে যেটা সেটা খুব চ্যালেঞ্জিং ছিল যখন আমি রংমহল জয়েন করলাম বাকি আমি আমার স্ত্রী এবং পিকলুনিয়োগী এই আমাদের দল থেকে এই তিনজনই ছিল। বাকি সকলই ছিল ওখানকার প্রফেশনাল এবং খুব পাওয়ার জহর রায় ছিলেন পরিধন ছিল সত্য বন্দ্যোপাধ্যায় ছিল মেয়েদের মধ্যে ছিলাম প্রভার মেয়ে হেটোকে কেতুপি ছিল খুব পাওয়ার ফুল খুব এখন প্রথমটা ওইখানেতে একটুখানি সংঘর্ষের ব্যাপার ছিল খেয়ে একটা কিছু তা এই আপনার খুব পাওয়ারফুল শব্দ ছিল এখন প্রথমেই আমাকে কতগুলো জিনিস করতে হয়েছিল যে পাঠ সব করতে হবে যে সময় কিন্তু বাইরে থিয়েটার আপনারা যারা বড় হয় ইত্যাদি তাদের সঙ্গে আপনি ব্যাপারটা হয়েছিল এই যে আমার তখন বইটা এই একমুঠো আকাশ এটা বেরয়ে বসুমতিতে। প্রথম আমি দিয়েছিলাম শনিবারের চিঠি শনিবারের চিঠিতে কোনো কারণে তারা প্রকাশ করতে পারেননি তবে স্বজনীব প্রশস্তি লিখে দিয়েছিলেন আমি দিয়েছিলাম এতে আমাদের বসুমতিতে সেখানে যতবার যাই উনি বলেন এখনো আমার পড়া হয়নি প্রান্তস্ফরে একদিন গিয়ে ঢুকেছি তুমি ভীষণ বিরক্ত হলেন আপনি রোজ রোজে সে বিরক্ত হন কেন আর যদি ওটা যদি ছাপাই হয় তা কি হবে তা আমারও একটু রাগ হয়ে গিয়েছিল তখন এমন ভাবে বললেন আরেকজন একজন ভদ্রলোক বসে রয়েছেন তার সামনে তখন আমি বললাম যে আমি মনে করি ওটা যদি ছাপা হয় বাংলা সাহিত্যে আমার একটা জায়গা নাম থাকবে ঘর থেকে আমি বলতে পারে একটা লেখা হবে বলে বাংলা সাহিত্যে নাম হবে তোমার একটা পড়ে দেখা উচিত বেরিয়ে এসেছি বেরিয়ে এসে বাইরে রানা বস ছিল আমার বন্ধু আমরাও কে বসে আছে। পাশে প্রান্ত পাশে আছে বলে মানিক বন্দ্যোপাধ্যায় যাই বলেও আলাপ হয়নি এখন তার নাটক আমরা করছি বটে তার সঙ্গে আমার তা কথা হলো যে দশ দিন বাদেই আমি টেলিফোন পেলাম যে আমার লেখা ছাপা হবে এবং তখন ওই ধনঞ্জয় বৈরবী ছাপা হলো ছাপার পর ওটা যখন আমি দ্বিতীয়বার বিলেতে যাচ্ছি এইটে যাবার আগে ওটা বই হিসেবে বেরো এবং প্রথম বোধ হয় দু মাসে ফার্স্ট এডিশন তারপর তিন মাসে সেকেন্ড এডিশন ও করে প্রায় বারোটা এডিশন বিক্রি হয়েছিল এখন এখন তখন একটা প্রচণ্ড নাম হয় মানে ওই বইটা বারোটা এডিশন বারোটা এডিশন তখন রংম হল ওই বইটা কেন বইটা করবে বলি আমার সঙ্গে কিছু বইটা কিনেছিল তারপরে ওটা ওটা নাট্যরূপ দিতে বীরেন্দ্র কৃষ্ণ ভাটক ছিল না উপন্যাস এক মুঠো আকাশ তারপরে ওইটা নাট্যরূপ দিতে বলেছিল উনি বললেন যে এমন ছড়ানো এটা এটাকে ঠিক নাটক কি করে হবে আমি তো কথা ছিল বীরেন্দারেকশন করবে বীরেন্দা আমাকে ডেকে পারবে না ডেকে পরে তরুণ দেখো ওই তুমি যেভাবে যেভাবে ডিরেকশন করেছো আমার মাথায় কিছু ঢুকছে ইয়ে সারা সব কটা সিনেমে বলছো আকাশ ডাকা যাবে তারপরে থেকে কথা হবে একতলা হবে দিচ্ছি বলে মালিকদের সঙ্গে কথাবার্তা বলে দিলেন কথা হলো আমি ডিরেকশন দেবো আমি পাঠ শেখাচ্ছি তখন একদিন মালিকরা বলে যে আমি কেষ্ট পাঠটা করে দিই ওই পাঠটা যদি করেন এবং গ্র্যাজুয়ালি ওই হলো কি কে ওরা বললেন যে ওটা একটা নতুন হিরোইন পেলে আমাদের ভালো হবে ও যদি করে তো হতো এবং সে বাড়িতে মানে আমার মামার বাড়িতে একটা সে বল যে তুই গেলি গেলি করলি সে সবই ফেস করতে হয়েছে যাই যোগাযোগ হয়ে গেল এবং একেবারে প্রথম থেকেই এক অনেক সাজেশন দিয়েছিলেন দেখে দেখে এটাকে তখন আমাদের মানে খুব যোগাযোগ হতো কফি হাউস প্রায় টাকা টাকা হতো শুনতেন সব কি হচ্ছে না হচ্ছে আরও মৃণাল মৃণাল সেন রেগুলার যেতেন রেগুলার যেতেন মানে আমাদের তখন মনে হয়নি যে এটা প্রফেশনাল থিয়েটারের মধ্যে মানে আমার যে ঘর সে ঘরে যারা এসে বসতেন আর কি মানে মৃণাল সেন আসতেন তারপরে মল্লি ও তাছাড়া ওই থিয়েটার জগতেরও অনেকে লোক আসতেন বীরেন্দা এসে বসে থাকতেন ওখানে গল্প করলেন চলে গেলাম অতএব এটা খুচরো মানে যদিও অন্যদের সঙ্গে খুব একটা আমি মিশতে পারতাম না সত্যি বাকিটা বই পড়তাম বা এ কিন্তু ওই এটার পরিবেশটার সঙ্গে আমার কোন অসুবিধে যে বাইরের লোক কেউ মানে শো শেষ হওয়া আগে পর্যন্ত কেউ ঢুকতে পারে না কারণ ওটার পিছনে একটা আড্ডা খানার মতো ছিল খাই হই হই আড্ডার মতো ভুলে যেত সব ঢুকতো না এইরকম সব ছিল সেই সব স্ট্রিকনেস হওয়ায় ওরা আমার নাম দিয়েছিল আয়ুব আমার কোঅপারেট করা শুধু নয় আমার যেটা ভালো লাগতো কাজ যেটা করি সেটা হচ্ছে ধরুন ওরপো কিছু ডায়লগ দেওয়ার একটা দেখতাম হঠাৎ একটা যেটা আমার খারাপ লাগতাম আবার কত সময় কিন্তু সত্যি জেনুইনলি ভালো জিনিস ও এবং আমি তখনই বলতাম স্ক্রিপ্ট করবো এখানে খুব সুন্দর জিনিস করতেন যে এই যে প্রফেশনাল থিয়েটারের কিছু অভিনেতাকে আমি যে খুব কাছ থেকে দেখেছি হরিধন বলে যে লোকটি আছে খুব উঁচু মাপের একটা অভিনেতা কিন্তু কতগুন ওর ওই হ্যাঁ সেগুলো ছাড়বে না আমি এক পেলা কফি যখন করছি আমার কি পার্টির বীরু বোসটা হচ্ছে একটা ভীষণ সিরিয়াস একটা রোল সিরিয়াস রোল আমার আপনি আমি যে আপনি কি শুধু কমেডিয়ান আমার তো মনে খুব সিরিয়াস খুব তা উনিও ব্যানি করছেন মালিক পক্ষে হরিদন হয় তাকে একটা সিরিয়াস রোল তারপর এবং দুর্দশ অভিনয় করল একটা চ্যালেঞ্জ নিয়ে খেটে অভিনয় ওকে বীরু বসকে ক্ষোভ নিতে লাগলো একদিন করেছে কি দুপুরবেলা বড় বেলা না আর লোক হাসতে শুরু করেছে লোক হাসছে এইসব কতগুলো কিন্তু এরা বেসিক্যালি কিন্তু এরা থিয়েটার পাগল বোঝালে থিয়েটারেটলি বোঝে এবং কোথায় কেতো কি দত্ত যা নিয়ে নিয়ে প্রচুর টাকা লাভ দিয়ে গেছে আপনি জানেন আগন্তুক যখন আমি করেছি তাতে বাইরের আর্টিস্ট খুবই কম ছিল মিস্টার মিসেস গুজরাল ছিলেন তারপরে এতে তো ধরুন আপনার বাইরের লোকের মধ্যে রবীন্দন ছিলেন আর সুলতা এছাড়া সবই আমার টিমেরই লোককে নিয়েই আমরা করছি কিন্তু আপনার ডেলি হাউসফুল সাড়ে তিনশো রাজুন হাউস এবং আরো সেটা চলতো ওনারা হলার দিলেন না চলি আমার ছেড়ে চলে আসতো হলো এবং এখনো আমি মনে করি যদি কোনো বড় স্টেজ পাওয়া যায় আগুন কিন্তু এখন স্টিল ইট উইল ড্রান করে রান করে চলে যাবে এবং বহু লোক দেখতেও গেছেন মানে সম্ভব দেখতে গেছেন তৃপ্তিও দেখতে গেলে সকলেই দেখতে গেছেন এই করে এসেছেন দেখেছেন নাটক ভালোও লেগেছে মোটামুটি সকলের এবং অনেক চেঞ্জ এসে গিয়েছিল থিয়েটারের মধ্যে এবং সেটা চেঞ্জটা আসতে শুরু করেছিল বলতে গেলে ওই লেটার দিক থেকে শ্যামলি সাবিত্রী চায়ী কারণ আগে সব বুড়োরা ছেলে মানুষ আসতো এগত সেদিন চলে গেল তারপরে রংমহলেও চেঞ্জ করলো স্টারেও সব জায়গাতেই আস্তে আস্তে তারপর তৃপ্তিমিত্রে নিয়ে যাওয়া হলো সেতু সেতু নাটক বছর দুয়ে দুটো বই আমরা করলাম দুটো বই পর আমার ছেড়ে দেওয়ার কারণটা হলো ওরা চেয়েছিলো সাহেব বিবি গোলাম তার কয়েক করতে আমি বলেছিলাম যে ওটা নাটক হয় না তখন ওরা আমাদের সেনগুপ্ত সচিন সেনগুপ্তকে দিয়ে ওরা নাট্যরূপ করে আমি তখনও বলি যে এটা হব তখন ওরা বলে তাহালি কিন্তু আমরা অন্য লোককে দিয়ে পড়া ওরা করালো এবং আমরা চলে আসার পর আমি ওটা লিজ পেয়েছিলাম এবং আমি এবং প্রচন্ড সাকসেস ওখানে আমার লোকসান হলো দু বছর পুরো আমার ছিল তারপরে আর গিয়ে ওই একদম ডিজার্টেড হয়ে গেল কাশি বিশ্বনাথ মঞ্চ নাটকটা লোকে খুবই নিয়েছিল প্রেসও খুব ভালো ছিল ওই প্রথম আমি সুরেশ ভিয়াসকে আনলাম লাইটিং করবার খুব সুন্দর লাইটিং করেছিল কিন্তু ওই ডিফিকাল্টিজ হয়ে গেল ওই সময় খালি নক্সল আন্দোলনের জন্য সমস্ত গন্ডগোল হয়ে গিয়ে ওটাকে আর তারপরের ফেজ ইউনো যে আমি ফিরে এসে এখানে তে তখন গ্রুপটাকে সব ছাড়িয়ে দিতে হলো সব চলে গেল মানে আর তখন সকলই তো তখন টাকা পেতো বড় থিয়েটার ছিল না খেলি টাকা পেত তখন আবার এসে অ্যামেচেরে থিয়েটার করার সেই অনেক মানসিকতা আমারও বলতে লজ্জা করছিলাম কি করে বলি যে আবার তোমরা আমি বসে গেলাম ছমাস কি করবো কিচ্ছু বুঝে উঠতে পারছি না তখন একদিন আমি সন্তোষ ঘোষের সঙ্গে কথা বলতে বলছে পরাজিত নায়কের কাহিনা করবো ও বললে আমার মনে হচ্ছে এটা কিন্তু ভালো হবে ওই পরাজিত না গোস্বামী বললাম টাকা দিতে পারা না সুন্দর পঁচাত্তর টাকা করে দিয়েছিল যা পুরোনো মিউজিক ছিল সেটা টেপে এবং সে নাটক যে কি টাকা গেল ত্রিশুল ত্রিশুল পাবেন এই হয়ে গেল এবার টিভিতে পাবেন এইসে দেখা দেয় ছটা ছটা পাঠে দেখা যাই হোক ওই প্লে করে করে চালিয়ে চালিয়ে চলে গেছে এবং তারপর জয়েন করবার জন্য ডেকে পাঠিয়েছিলেন প্রতাপ চন্দ্র চন্দ্র যখন রেজিস্টার ছিলেন তা আমি গেলাম গিয়ে আমি ন্যাশনাল স্কুল অফ ড্রামার ভেতরের সব রকমের কথা বলে দেখলাম যে খুব পলিটিক্স আছে ওখানে আর তাছাড়া আমি দেখলাম হিন্দি ইজ নট মাই স্ট্রং পয়েন্ট ন্যাচারি ওখানে হিন্দি না জানলে পরে ওখানে ভালো করে কাজ করা যাবে না তাই জন্য আমি ওকে বুঝিয়ে টুঝিয়ে একটা চিঠি লিখে এলাম যে আমার পক্ষে ওখানে সম্ভব হচ্ছে না আর প্রতুল গুপ্ত সেই সময় দিল্লিতে ছিল তখন উনি বলেন তুমি যখন ন্যাশনাল আপনি যখন ন্যাশনাল থিয়েটার জয়েন করছেন না তা ওয়াই নট ইউ কাম টু রবীন্দ্রনাথ আরো সেখানে তো আমি কোনো অ্যাপ্লাই ট্যাপ্লাই করিনি আমি জানি না তবে আমি আবার বিজ্ঞাপন দিব আমরা পাচ্ছি না লোক সম্প্রহণ পর আমরা কোনো লোক পাচ্ছি না আপনার করে তো উনি আবার বিজ্ঞাপন দিলেন তারপরে আমি অ্যাপ্লাই করলাম তারপরে সেই সামিটি নাইন আমি এখানে জয়েন করেছি এবং মোটামুটি কিছু কিছু মানে যেটা পরিবর্তন করা সম্ভব তারপরে অনেক জিনিসই পরিবর্তন করা মুশকিল আছে কিছু কিছু সম্ভব যে যেগুলো সেগুলো করেছি ওখানে এই এই এই নেক্সট উইক থেকে আবার এক আমেরিকান ভদ্র মহিলা আসছেন তিনি ওয়ার্কশপ কন্ডাক্ট করবেন এর আগে জন মার্টিনকে দিয়ে ওয়ার্কশপ করেছি বাদল সরকার আনবার ইচ্ছে আছে ওয়ার্কশপ করাবার এই নানা রকম যোগাযোগ করা যে কোনো যে কোনো ঘটনা না আর মানে যে কোনো প্র্যাকটিক্যাল ব্যাপারটা একদম মিল ছিল সেগুলো খানিকটা আনছি এই যে সামনে নাট্য পত্রিকা কিন্তু বিশ বছরও ওদের বাদ করতে পারেনি এবং যারা কন্ট্রিবিউট করেছেন বেশ ভালো ভালো লোকের কাছে কন্ট্রিবিউশন পেয়েছি করেছি মানে তার জন্য প্রচন্ড গোলমাল চান উঠতে পাচ্ছেন না ছাত্ররা বলছে যা আমরা আমরা চাই না এখানে যারা মানে শিক্ষা প্রাপ্ত করছেন তারা পরে কাজ পেতে তাদের কিছু সুবিধা এখন দেখুন টিভিতে যদি যান বলতে গেলে সবই রঞ্জার আপনি রেডিওতে যান দেখবেন সব রুন্দর মানে এই যত রেডিওতে পোস্ট পম যেখানে তুই আপনার একটা ডিগ্রি ফিগ্রি ব্যাপার থাকছে সেখানে কিন্তু রবীন্দ্র ভারতী স্কোরিং বেটার দেন এনস্কিং করছে মানে অন্তত চাকরি ওয়াইজ আর জিনিস যেটা এতে করেছেন আপনার বড়টা ইউনিভার্সিটিতে ওরা দেয় বিএমএ যায় না বিউজ এম মিউজ এইরকম